বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে কেউ যদি না দেয় স্বাধীনতা কোন যায় আসে না স্বাধীনতা আর মাথায় নিয়ে তো জনগণ হাঁটবে না যখন এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গরিব দুঃখের মন কাঁদিয়ে কোনো বড় লোক স্বার্থী হাহা করে হাসবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে পোলাও কর্মা পায়েস চায় না এই জনসাধারণ পেট ভরাও কর্মসায় না এই জনসাধারণ কিছুর হয় না কো প্রয়োজন। এই জনগণ শুধু চায় ডাল ভাত দিয়ে দুই বেলাখানা এই জনগণ শুধু চায় ডাল ভাত দিয়ে দুই বেলাখানা যখন এই ডাল ভাত বদল হয়ে নেতা মন্ত্রীর বাড়িতে গিয়ে পলাও কর্মা সাজে সেজে ডাস্টবিনে পচবে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 ধর্ম নিয়ে বারাবারি করা মানা যদি না মানে কেউ দুঃখ হবে না অন্তরে। যখন মুসলমানের সাইনবোর্ড নিয়ে ইমান আমল বিক্রি করে কোন মুনাফিক ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে তখন বিপ্লব ঘটবে বিপ্লবের পাওনা দে না ঠিক মতো না হলে কৃষক আম জনতা আবার উঠবে জ্বলে কোনো শৃঙ্খল কোন কাটাচার কোন হুমকি অথবা হুশিয়ার সবকিছু পায়দলে এই জনগণ জাগবে বিপ্লব ঘটবে এবারে বিপ্লব ঘটবে বিপ্লব বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে বিপ্লব ঘটবে এবার বিপ্লব ঘটবে